আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইসলাম আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকবে সেটা হচ্ছে তোফ সংক্রান্ত তোয়ফ আরেকটি বাদত যে এ মধ্যে মানুষ সিরিপ করে থাকে মানে হচ্ছে কি উদ্দেশ্যে এটা নামে হচ্ছে তোফ তবে এই তোফটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হয় যখন এটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হয় তখন সেটার মানে হবে যেমন আপনার কবরের পাশে। तप बारे क्वार शरीफ के सत बार प्रदक्षिणा सेप्ट हमार उत्कृष्ट इबादत টার প্রাণ হচ্ছে তোমাদের যেটা পশম ইত্যাদি শরীরের সেগুলোকে পরিষ্কার ইত্যাদি করে তোমরা কি করো করো এবং তোমরা তোমাদের মানদ গুলা করো এবং তোমরা এ থেকে বুঝা যায় যে ইবাদত ইত ন করবেন কেন এবং অন্যকে আদেশ করবেন কেন এবং আল্লাহ তোয়াফ করার জন্য আদেশ করেছেন সুতরাং এটা ইবাদতের অন্তর্ভুক্ত সুতরাং এটা হম এরকম তো আপ করা হয় এটা অবশ্যই বেদাত হবে এবং ভ্রষ্টতা হবে এটার প্রমাণ হচ্ছে আল্লাহ ছাব্বিশ নম্বর আয়তের মধ্যে বলেন আল্লা শাহু বলেন যখন আমি ইব্রাহিম আলী সাত জন্য যখন কাবার ঘরের আপনার ঠিকানা নির্ধারণ করে দিলাম কাবা ঘর ঘরের জায়গা নির্ধারণের পরে তাকে বলা হয়েছে যে আল্লাহকারীদের জন্য এবং যারা ক্যাম্প করবে ওর ছালা তাদাই করবে তাদের জন্য যারা রুকু করবে এবং যারা সেজদা করবে তাদের জন্য এগুলোর নামাজের অংশ বিশেষ এগুলা অন্য হাদিসের মধ্যে হজরতনির আয়সার একটা হাদিসের মধ্যে এসেছে যেটা সুর আক্রম ধর্মে। নতুন কোনো কিছু আবিষ্কার করে যা আমার ধর্মে ছিল না তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে এবং অন্য বর্ণায় এসেছে মানে কেউ যদি এমন কোনো কাজ করে যেটার উপর আমার সাপোর্ট নেই তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে সুতরাং কার ছাড়া যদি অন্য কোনো ঘরকে যদি পদক্ষেপ করা হয় তফ করা হয় অন্য কোনো ঘরের তাহলে সেটা অবশ্যই না যায় হবে এতে কোন সন্দেহ নেই কারণ সেটা বেদাত হিসেবে পর্যবেসিত হবে যেটা ছিল না এবং বাংলাদেশেও শোনা গেছে যে এরকম তৈরি করে প্রতিচ্ছবি তৈরি করে কাবা আপনার তপ করা আছে হ্যাঁ এইগুলো হচ্ছে অবশ্যই অনৈতিক কাজ এবং এটা শরীয়ত বেদাত কাজের মধ্যে যেটা আমি বলেছিলাম কিন্তু অনেকে আবার কবর কে করে যেমন আফ্রিকার দিকে এরকম বাদামির কবর তফ করা শুনে যায় হ্যাঁ আপনার এরকম তফ করে কেউ নিজের পীর বুজুর্গের কবর এই কবরের তোপ সেটা সেটাও সেটাও যুগে না কাজ এবং তার দুই রকম হবে এক নম্বর হচ্ছে যে আপনি কোনো কবর অথবা কোন মাজার কিছু তোয়াপ করবেন এই উদ্দেশ্যে যে এটা আল্লাহর এ বাদত এবং আল্লাহ জম করতে বলেছেন হ্যাঁ অথবা তোয়াপ করলেন মানুষকে দেখা দেখি তাইলে এরকম যদি করা হয় এটা হারাম এবং বেদাত এবং এটা শিক্ষের একটা মাধ্যম বটে দ্বিতীয় আরেকটা হচ্ছে আরেক ধরনের সেটা হচ্ছে আপনি এবাদতের উদ্দেশ্যেই उद्देश्य तुआप करते देखानमारे एरक भावे तुआप करते अथवा अपन के स्मरण दे कर তার কাছে কোনো কিছু চেয়ে অথবা তার কাছে তার জন্য কোনো কিছু করে তার এখানে সরাসরি তার প্রতি সম্মান প্রদর্শন এবং তার প্রতি আপনার বিনয় প্রদর্শন এবং তার কাছে চাওয়া তার কাছে ফরিয়াদ করে এগুলো পাওয়া যাওয়ার কারণে এটা সরাসরি সিরকে আকবর হবে जहा नाम पीबे एन कथा काफ कर एक नमुना बटे এবং রসুল আকরম এবং সেটার একটা নিদর্শন বলা গেলেন যে সিরকের নিদর্শন আমার উন্মতির মধ্যে যেটা দেখা যাবে সেটা হচ্ছে মূর্তির তফ করা হবে এবং সেই ব্যাপারে রসুল আকরম সাল আহ বলেছেন একটা দর্শন যেমন আবহাদ মধ্যে আমরা দেখতে পাই যে রসুল আক্রম সাসম বলেছেন যে কখনো কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত দাউশ গোত্রের মহিলাদের পাছা দুলিয়ে দুলিয়ে তো অফ করবে কেয়ামতের আগে সেটা রসুল বলেছেন এবং জিল খালাসা যেটা এটা দাউশ গোস গোত্রের জাহেলি যুগের মূর্তি তাবাল এলাকার মধ্যে যেটা রাখা আছে शरीफ शेटर छाड़ा तो क्या सूतरा एरक सरिक रक्षा पे जो कारो चोखे क्या पड़े कबीफ छाड़ा तो তাহলে সেটা থেকে মানুষকে বারণ করতে হবে মানুষকে অবশ্যই বুঝতে হবে যে কাজটা অবশ্যই শিক্ষের আওতাভুক্ত সুতরাং অবশ্যই থেকে বেরো না হইলে অবশ্যই যাহা যেতে হবে সেটা বোঝানোর পর ইনশাল্লাহ বুঝে আসবে মানুষের আল্লাহ জাস আমাদেরকে এই সমস্ত শিখে কর্মকাণ্ড থেকে দূরে রাখুন ওসল্লাহ আল বিহমদি